জয়নাব বিনতে আবু সাল্লাহ রদুলিল্লাহ তাল্লাহা বলেন নবী সাল্লাহ আসলাম এর স্ত্রী উম্মু হাবিবার পিতা আবু সুফিয়ান ইবনু হার্ব রদুল্লাহ তাল্হ্ন মারা গেলে আমি তার কাছে হাজির হলাম উম্মু হাবিবাহ রদিল্লাহ তাল্হ্নহা জাফরান ইত্যাদি মিশ্রিত হলদে রং এর খোশবু নিয়ে আসতে বললেন তিনি এক বালিকাকে এ থেকে কিছু মাখালেন এরপর তার নিজের চেহারার উভয় দিকে কিছু মাখলেন এরপর বললেন আল্লাহর কসম খুশবু মাখার কোনো দরকার আমার নেই তবে আমি রসুল্লাহ সাল্লু আলসালামকে বলতে শুনেছি